আমি রাখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাত আলহামদুলিল্লাহ الحمد لله وقفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه والسماء إِذَا تِلْبُورُج وَلِأُومِ الْمَأْوَى دِي وَعَشَايَ دِي الله صَدَقَ اللهُ মলা ই কত সো নবো হল জ মনো সে অসল মো তসল বরণালাম হুম হগর পৈরবে আহমদি সেবা কল মুস্তফিমি নশি ওয় রা হে জুম সর বেরো সাল দরি দরিয়া অগর নামি বুরদ মো যশ নবী রহ দিন মা কদর্দানি মাস দিন মা এস্প মোহাম্মদ হুব ই মানমা হদ বর চস মন পারা কে পা বক্স মন দুনিয়ার দুম চারা গিদ আদম রদি ফে সরিয়ম ইমাম সফ মুসফা দত কষি মন্দ মুজত্র বুড়ি দর্জন তুল জনাদ সদর মোহতরমোহতরাম ও আজিবরাম জনা ভদ্রতলা মাইকরম দূর দূরান্তর থেকে আগত সম্মানিত সুদি মন্ডলী উপস্থিত ব্রাদর মিল্ল ব্রাদর ইসলাম আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইরা পর্দারালে আমার সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহরাত মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গুণিত শুক্রিয়া दीर्घ एक बचर पर हयाते बीच मतो महाी आप मतोली सामने हाजिर पार्लाम विगत एक बचरे बांगी साम कय बक्ता मारा गि मारा जा আমাদের শ্রোতাদের মধ্যে হাজার হাজার শ্রোতা মারা গেছে আপনারা মরেন নাই যে মহান রব্বুল আলমিন আমাকে এবং আপনাদেরকে হায়াতে বাঁচাই রেখে আবারও বাচ্ছরে কুত পবিত্র তফসিরো করার মাহফিলে আসবার বসবার তৌফিক দিলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে একটু সুন্দর করে আওয়াজ দিয়ে বলন আলহামদুলিল্লাহ আরো জোরে বলন আলহামদুলিল্লাহ আমরা এই তফসিল মাহফিলে বুদ্ধির বলে আসি যদি বুদ্ধির বলে আসতাম আমাদের থেকে বুদ্ধিমান লোকগুলি এখনো মাহফিলের বাহিরে রইয়েছে আমরা এই মাহফিলের শক্তির বলে আসি যদি শক্তির বলে আসতাম আমাদের থেকে শক্তিশালী লোকগুলি এখনো মাহফিল বাহিরে রয়ে গেছে বোঝা গেল আমরা এখানে শক্তির বল আসি নাই বুদ্ধির বলও আসি নাই কোন এক মহাশক্তি আমাদেরকে মেহরবানি করে তার কোরআনের মাহফিলের আনছেন এর জন্য আমরা আসছি সেই মহাশক্তির নামটা একটু সুন্দর করে বলেন তো তিনি কে দিল মুসর মানি হিয়া হো যা কৌ না যাও মোহ চুপ করিয়া হো। দুনিয়াও আমরা নিজে নিজে আসি নাই কেউ আনছে এই মাহফিল আমরা নিজে নিজে আসি নাই কেউ আমাদেরকে আনছে আমি নিজে আসি নাই কেউ আমার তিনি হলেন আমার যা চোপাকারে ঠিক আবার আমি নিজে নিজে আসি নাই একজনে আমার আনছে তিনি আবার আমাকে নিয়ে যাবে আমি এখানে থাকার কোন অধিকার থাকবে না বলুন সোভাব এসান নামাজের ধনী নামাজ পড়ছে আমাদের এই মাহফিলের প্যান্ডেল থেকে যে এসান নামাজের আজান দেওয়া হল এই আজানের ধ্বনি যতখানি কি। সমগ্র এলাকার মুসলমানের ছেলেগুলিকে এসার নামাজ পড়ছে এই মাহফিলের মধ্যে দুই একজন লোক আছে এসার নামাজ পড়ে যায় লোকগুলি ও আসতে ভালোবাসে নামাজ পড়তে ভালো লাগে না আর শেফ সিলদা আপনি মাটিতেই করেন পাটিতেই করেন সিলদা আপনি ওগুলাই করেন যান আমাদের করেন কার্পেটে দেন এমনকি সিদ্ধা আপনি শুরু দেন আল্লাহ বলেন তুমি আমার সিরদা দিয়ে কপালার নাক আগলি দেওয়ার আগেই তোমার সিরদা আমার আর সম্লার মধ্যে পুষেদা সিল দা জমিনে ফারসে বলেন দেওয়ার সাথে সাথে আল্লাহর বলার আমি আরশের মধ্যে পৌঁছে যায় ওই ব্যক্তি দিন না দিলে ভালো লাগে না এমনকি ওই ব্যক্তি যদি এসার নাম না পড়ে দিন তার চোখে ঘুম আসবে না তুই আর্সের দারিয়া শোকে তরি পথ আমরা যেরকম আল্লাহকে সিরদা দেওয়ার জন্য অস্থির তার অব্বুল আলুন তার কোনো কোন গ্রহণ করার জন্য অস্থির বজাহের দারিয়া তুই মাসুকে বাতেন্দার তরি করেন সহায় আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের তিরিশ পাড়া থেকে সুরায় বুরুজের মাত্র এই আয়ত্তেলাওয়াতটার নাম হল সুরায় বুরুজ বুরুজ শব্দের অর্থ হল কক্ষপথ যে কক্ষপথ দিয়ে চন্দ্র সূর্য এবং তারকারাজি সন্তরণ করে উদয়স্ত হয় লাইন জের আরেকটা অর্থ হল তারকা এই সুরাটা নাজিল হয়েছে রসুলের জন্মভূমি পবিত্র মক্কা নগরীতে এই সুরার মধ্যে সর্বমোট বাইশটা আয়াত এবং বাইশটি আয়াতে অনলি মাত্র একটি রূপ আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বলার তৌ এবং আপনাদেরকে সোনার ধৈর্য দেন এবং হায়াতে সকলকে বাঁচায় রাখেন এই তিন রাতের মধ্যে আমি এই সুরাটার শাব্দিক অর্থ ও আংশিক ব্যাখ্যা আপনাদেরকে শোনাতে চেষ্টা করব ইনসা আমি দশ দিনের সফর শেষে রংপুর গাইবান্ধা বগুড়া জয়পুর হাট কুষ্টিয়া পরগ্রাম শেষ করে আজ বেলা সময় ঢাকা খানকাতে বসলাম উত্তরবঙ্গে খুব কুয়াশা হচ্ছে মাহফিলের মধ্যে পর্যন্ত কুয়াশা লোক দেখা দেয় না যার কারণে আমার খুব প্রচন্ড ঠান্ডা লাগছে তথাপিও আমি এই ঠান্ডার মধ্যে দিয়েও বলার চেষ্টা করব আল্লাহ জানা আমাকে বলার তৌফিক দেন এবার সুন্দর করে আমার সাথে বর্ণনা হির হি শয়তান থেকে আল্লাহর কাছে মানা চাই পরম করুন আমার দাতা দয়ালু আল্লাহ করলাম আল্লাহ করিলাম এই সুরাটা অত্যন্ত সুন্দর একটা সুরা আমি ইতিপূর্বে আপনাদেরকে ছ বছরের ছয়টা সুরা শোনাইছি এটা হল সপ্তম বার্ষিকী তফসিল করার মাহফিল দোয়ার মাহফিল প্রথম বছর আপনাদেরকে আমি দ্বিতীয় বছর সুরে ফিল। তৃতীয় বছর সুরে লোকমানের শেষ অংশ চতুর্থ বছর সুরায় আলফর পান এর পরের বছর সুরে নমল গত বছর সুরে কাহ আমি বুঝলাম মনে আছে আপনাদের শুনে খেয়াল নেই এই বছর আমি সপ্তম বছরে আপনাদের সামনে তেলাও করলাম আমি আমার ধারাবাহিক তফ শ্রীর আরম্ভের প্রারম্ভে সর্বাগ্রে সর্বপ্রথম তিন রাতের জন্য আমাদের এই পেন্ডেল এলাকাকে ইউনিভার্সাল প্রফেক্ট বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লামার পক্ষ থেকে বেহেস্তের বাগান বলে ঘোষণা দিলাম রসুলের ঘোষণা মতাম এক ওরানের মাহ ভিল জিকের মাহ হলো বেহির বাগান এই বাগানের মধ্যে যে এই লোকগুলি বসে নির্বত অবলম্বন করে মনোযোগ দিয়ে শোনে এই লোকগুলি অবশ্যই বেহস্তি মানুষ মধ্যে অমের জান্নাত বুয়াদা খেলে দুর্দশ বুয়াদ কবি বলেন যারা একবার ব্যস্তের বাগানে বসবে কিছু সময় নিরবত বলবন করে মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ আব্বুল আলামিন তার ব্যস্তের বাগানে বসা ওই বাগানের থেকে উঠাই নিয়ে নিজ হাত দিয়ে ধরে কোন দিন জাহান্নরা মধ্যে ফেলবেন না বিধায় এই ময়দান তিন রাতের জন্য ব্যস্তের বাগান দুই নম্বর ঘোষণা তফসিলি ক্লাস আরম্ভ হয়েছে আপনারা তফসিল ক্লাসের ছাত্র সকলে বলেন আলহামদুলিল্লাহ এই আমি আপনাদের কাছে ভর্তি হয়ে যাব না বেতন চাপ আর আমি আপনাদের উস্তাদ হব না যেহেতু আমি এমন বেয়াদ বয়সের মানুষের আমি উস্তাদ হবঞ্চ আপনাদের উস্তাদ এবং আমার উস্তাদ এখান থেকে সাড়ে তিন হাজার মাইল দূরে পবিত্র মোদী নাম্বর রজার পাকে সবুজ চাদর দিয়ে ঘুমে রয়েছে। তিনি নিজে বলেছেন না মা বসতো মারলেনা তারা আমি তোমাদের নিকট শুধু একজন নবী রূপে আগমন করি নাই আল্লাহ আমাকে বিশ্বমানবের সর্বশেষ শিক্ষাগুরু এবং উস্তাদ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছিলেন বিদায় আমাদের মহান শিক্ষক মহান উস্তাদ মোহাম্মদুর রসুল্লাহ এখানে যদি ছাত্র হিসাবে বসেন আমলেন নিয়ত বসেন যা কিছু জানবেন আর শুনবেন সে মোতাবেক আমল করার জন্য চেষ্টা করবেন আপনাদেরকে আল্লাহ এত মূল্য দিয়েছে যে রাস্তা দিয়ে হেঁটে আসবেন যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন সমগ্র এলাকার মোর্দারকে আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত কবরে আজাব মাফ করে দিবে আল্লাহ হাবিবের পাঁচ জবনে বলেছেন কখনো মিথ্যা হইতে পারে না আল্লাহর হাবিব বলেন একজন আলেন অথবা একজন তালিবুল লালেন যদি স্বাভাবিক ভাবে কোনো রাস্তা দিয়ে হেঁটে আসে আর হেঁটে যায় কোনো জায়গা যদি নাও দাঁড়ায় আল্লাহ রাবুল আলমিন ওই আলেম এবং তালিবুল আলেমের পায়ের ধুলার বর করতে সমগ্র এলাকার মোরদারকে চল্লিশ দিন পর্যন্ত কবরে আজ মাফ করে দেয় হারে চিস্তিমতে আহমদ কি সব জিনিসের মূল্য বুঝলেন নিজের মূল্য বুঝলেন না সব জিনিসে মূল্যায়ন করতে জানেন নিজেকে নিজে মূল্যায়ন করতে জানেন না দুই ঘোষণা এবার আসুন এই ঘোষণা দেওয়ার আমার অধিকার আছে কিনা আমার ক্ষমতা আছে কিনা ও আমার ভাইরা ও আমার বাবা হজরত আদম আলাম এতেকাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শীষ আলাম নবী হয়েছেন শীষ আল ইসলাম এতেকাল করার কয়েক ঘন্টার মধ্যেই আলহাম নবী হয়েছেন আদম আলাম দুনিয়া আসার পর ঐতিহাসিক মতান্তরে তিনি এক হাজার বছর বেঁচেছিলেন এক হাজার বছর পর আদম যখন মাগরিবেন নামাজের সময় আনতেকাল করলেন এসার সময় কাপন দাপন শেষ হল ফজরের সময় শিষ আলাই ঝান্ডা উড়াইয়া দিল হজরা তিদ্রিস আলাই হ্যাঁ হজরা শিশ আলাহিসালাম আদম আলি সালামের সুযোগ্য সন্তান এক হাজার বছর নবতি করে তিনি যখন এতেকাল করলেন মাত্র একটি রাগ অতিবাহিত হল হজরের নামাজের সময় ইদ্রিস আলাই পতাকা উড়াইয়া দিল হজরত ইদ্রিস আলহিসাম অত্যন্ত সুযোগ্য সুদক্ষ জ্ঞানী মহাজ্ঞানী প্রণাম করছিলেন তিনি ছিলেন আল্লাহ রব্বুল আলমিন ওহি দিয়ে জানালেন ইদ্রিস আমি তোমার অত্যন্ত ভালোবাসি অত্যন্ত ভালো পাই সারা দুনিয়ার মানুষ স্বজন থেকে নাগরিক পর্যন্ত যেয়ে বাদত করবে আমি সারা দুনিয়ার মানুষের এবাদতের সমতুল্য সভাব সন্ধ্যার সময় তোমার আমল নামার মধ্যে লিখে দিব হাগ্রতাম এ ঘোষণা শুনে অত্যন্ত আনন্দিত হলেন অত্যন্ত খুশি হলেন মনে মনে ভাবলেন সারা দুনিয়ার মানুষগুলি সারাদিন যে এবাদত করবে হজর থেকে মাগরিব আর সন্ধ্যার সময় আল্লাহ সারা দুনিয়ার মানুষের এ বাদত্তের সমতুল্য সব আমার মাল্লামায় দিবেন তাহলে আমি হাতে একটু বাড়াইতে পারলে ভালো হইত কল্পনা তো সে আপনার চারির মধ্যে লাগছে ইবরিস আলাইসালামের একজন ঘনিষ্ঠ বন্ধু আকাশের একজন ফিরিস্তা তিনি একজন ওনার বাড়িতে বেড়াইতে আসছে সাক্ষাৎ করতে আসছে শুনছেন না আমার উপর আজ রয়েছে আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষ দিনভর যে অবাদত করবে সন্ধ্যা সময় ওই পরিমাণ সব আমার আমল নামার মধ্যে দিবে আমি যদি একটা হাত বাড়াইতে পারতাম তাহলে আমার আমল নামার মধ্যে নে কি যেত দুনিয়ার মহব্ব তো নাই ওনার বন্ধ তা কয় আপনি আমার সাথে একটু আকাশে চলেন সাথে বেফারটা আমি আলাপ করব এরপরে আল্লাহ রব্বুল আলমিনের দরবার আপনার দরখাস্ত দিয়েন তো সিরে আপনি জরিরের মধ্যে লেগছে ওই ফিরিস্তার কাঁধে চড়ে তিনি আকাশে গেছে আজরাইলের সদর দপ্তরের পিছনে ওনাকে দ্বারা করাইয়া ওনার বন্ধু ফ্রিস্তা যে বলে বাইজন শুনছেন না ইদরিসের উপরে একটা অহিনাজেল হয়েছে সারা দুনিয়ারা মানুষগুলি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যে বাদত করবে আল্লাহ রব্বুল আলমের সন্ধ্যা সময়ে সকলের সমান সমতুল্য সোয়াব তারা মাল্লামের মধ্যে দিবে এজন্য জন্য সোয়াবের আশায় তিনি হায়াতে একটু বাড়াইতেছে আপনি একটু পরামর্শ দেন আমাকেও আমাকে নির্দেশ দিয়েছেন আসমানে এই দৃশ্য রুহু কবচ করার জন্য আগে কালে চিন্তা করি দৃশ্য সে জমি আমি আমার প্যান্ডেলের কাছে এই দৃশ্যে কই ভাবো এখন দেখি ভাই জান যে সময় ঘোষণা করছে সময়মতো তিনি আমার নিকটে হাজির আছে इजाজা আজালু হুম লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়ালা ইয়াস্তাকদিমুন যখন যেখানে যে হালে যে অবস্থা হওয়ার কথা তখন সেখানে সেই অবস্থায় ওই ওই মুহূর্তের মধ্যে হয়ে যাবে বাইজেন এক সেকেন্ড আগো হবে না এক সেকেন্ড পরও হবে না যে যারা আপনার মৃত্যু হওয়ার কথা সেখান থেকে একচুল ডাইনো যাবে না একচুল বামেও যাবে না বল সবার খালি কই বাসটা না চললে বাইসে যাইত এই ফ্লাইটটা যদি ফেল করত লোকটা বাইসে যাইত উনি ফ্লাইট ফেল করবেন না উনি ভাসবেন ওরা যখন যেখানে যে হালে যে অবস্থায় যে মিনিটে হওয়ার দরকার তখনই হয়ে যাবে ভাইরান পৃথিবীর সবচেয়ে নামি মানুষ দানমি মানুষ আল্লা সবচেয়ে পেঁয়ারা বন্ধা যার চেয়ে বন্ধু আল্লাহর পৃথিবীতে আরেকজন ছিল না যান্ডবতি এখনো চলছে কেমন পর্যন্ত চলবে সেই লোকটা এক সেকেন্ড হায়াত আল্লাহ বাড়াই দেয় না বলেন সব হা চোখ আম মুকানি পূজা কুজা শুধনো হে কি বা নানি পূজা আয়ুকে রামানি বল চিরসত্য ওভার শিউর বাঁচবেন না কোনদিন ইংরেজরা কয় ডেথ দি লেক অফ দ্য নিটার্ন মৃত্যু এমন এক জিনিস যেখানে গেলে আর পুনরায় ফিরায় সাজায় আপনার ছেলে আমেরিকা লন্ডন জাপান জার্মান সৌদি আরব রিয়াদ মক্কামুদ্দিনা সাক্রি করে দশ বিশ বছর পর হইলেও